أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <تصفيق> السلام عليكم ورحمة الله إن الحمد بالله نحمده ونستعينه ونستغفره ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن نسجدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا إلى الله بإذنه وَالَّذِينَ مَعَبُوا أَشِدَّاءَ عَلَى الْكُفَّارِ وَحَمَاءُ بَيْنَهُمْ تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَهُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وقال رسول الله صلى الله عليه وسلم أَلَا مَنْ زَلَمَ مُعَاهِدًا أَمِنْ تَقَصَبُوا أَوْ كَلَّفَهُ بَوْطَ طَاقَتِهِ فَأَنَا حَكِي جُهُ يَوْمَ الْيُقِيَامَةِ وَقَالَ عَلَيْهِ السَّلَاةُ وَالسَّلَامُ مثل الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ وَتَرَاكُمِهِمْ كَمَسَلِ جَسَدٍ وَاحِدٍ নিজুন্ত বারকা বিয় বসতিহকি اللهم سل على محمد وعلى آل محمد كما سليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد উপস্থিত হজরা তো রায়ম শ্রদ্ধা ফজর মান মুরুবী সাহেব সমবেত ইসলাম প্রিয় দেশ দরিণ প্রেমী তহিদী মুসলমান বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ইসলামী শিক্ষা প্রাণ কেন্দ্র জামিয়া ইসলামিয়া মুজাফরগড় মুরাদনগর মাদ্রাসার মেহরবাণী এই জন্য আল্লাহাক রে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ খুবই সংক্ষিপ্ত অল্প সময়ে জরুরি কিছু কথা বলবার ইচ্ছা করেছি আমাকে আরামিন দিনের জরুরি কথাগুলো আপনাদের সম্পর্কে তুলে ধরবার তো অভিজ্ঞতা করেন পবিত্রে থাক থেকে একটি আয়াত আমি করেছি ইসলাম কেন ইসলামের মধ্যে যা কিছু আছে সবই সুন্দর শুধু সুন্দর নয় বরং শ্রেষ্ঠ সুন্দর আল্লাহাকুর আগামী এই ইসলামকে এমন ভাবে বিনস্ত করেছেন যে ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত অসুন্দর বলতে কিছুই ইসলামের সৌন্দর্যের একটি অনন্য বৈশিষ্ট্য হল এই যে প্রত্যেকটি ক্ষেত্রে এখান থেকে ভারসাম্য রক্ষা করার চেষ্টা করা হয়েছে ভারসাম্য রক্ষা করা হয়েছে ইসলামের সামাজিক বিধিবিধান এর অনন্য দুটি সৌন্দর্যের দিক হল পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক কি হবে মানুষের সঙ্গে মানুষের কি সম্পর্ক হবে ইসলাম অত্যন্ত চমৎকার আদর্শ উপহার দিয়েছে মানুষ বলতে মানুষ তো একরকম হতে পারে যারা অমুসলিম ইসলাম গ্রহণ করেনি তারাও মানুষ তারাও এই পৃথিবীতে বসবাস করে করবে আরেকটা হলো যারা মুসলিম যারা আমাদের অমুসলিমের সাথে আমার কি আচরণ হবে আরেকজন মুসলিমের প্রতি আমার কি দায়িত্ব এবং কর্তব্য হবে আল্লাপাক আমার তেরা কী করণের আয়াতের মধ্যে তার মূল রেখা স্পষ্ট করে দিয়েছে ব্যাখ্যায় আমি আপনাদের সম্মুখীন অমুসলিমদের সাথে মুসলমানদের আচরণের মূলনীতি বর্ণনা করেছে বড় দুঃখ লাগে আজকে দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত সিন্ডিকেট অপপ্রচার পরিচালনা করা হয় সুপরিকল্পিত ভাবে তারা ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে অপপ্রচার তাদের নিজেদের মধ্যে পারস্পরিক নানা রকম বিরোধ থাকতে পারে কিন্তু তারা ইসলামের বিরুদ্ধে পরস্পর যোগ করে আটাত করে একটা অপপ্রচার ইসলামের মধ্যে চালায় তারা প্রথমেই দুনিয়ার মুসলিম জাতিকে দুই ভাগে ভাগ করে এক ভাগের নাম দিয়েছে মুসলিম আরেক ভাগের নাম দিয়েছে উদারপন্থী মুসলিম তাদের ভাষায় কট্টরপন্থীরা হলো সমালোচিত আর উদারপন্থী মুসলিমরা হলো প্রশংসিত এরপরে তারা কট্টরপন্থী মুসলিম আর উদারপন্থী মুসলিমদের ক্লাসিফিকেশন যে করবো এর পরিচয় তাদের ভাষায় তারা দিয়ে থাকে তাদের বক্তব্য তাদের কথা হলো কট্টরপন্থী মুসলিম কারা যারা জীবনের কোনো ক্ষেত্রে কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রসুলের আদর্শের ক্ষেত্রে কারো সাথে আপোষ করতে রাজি না তারা তাদের নাম হলো কট্টরপন্থী মুসলিম আর উদারপন্থী মুসলিম তারা তাদের জীবনের ইসলামের মধ্যে আর সর্বক্ষেত্রে দুনিয়ার সকলকে নারাজ করে হলো এক আল্লাহকে সন্তুষ্ট করে চেষ্টা করে চেষ্টা করার নামই হলো কট্টর পন্থা যদি এই হয় কট্টর পন্থা रुड़ाते मध्य कट्टर पंथार उदारंथार नहीं মুসলমান তো সেই হবে জীবনের সবকিছু পন্থী নাম দিয়ে এদের সঙ্গে আর নানা রকম অবজেক্টিভ যোগ করা হয় নানা ধরনের তাদেরকে যুক্ত করা হয় আর কিছু শেষে চেষ্টা করা হয় চেষ্টা করা হয় কি পশ্চিমা অসভ্যরা ইসলামকে একটি সাম্প্রদায়িক ধর্ম বলে আখ্যায়িত করবার অপচেষ্টা করা হয়তারাম আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ ইসলাম সাম্প্রদায়িক এবং ইসলাম যে উদারতার আদর্শ কায়ন করেছে ইসলাম যে সম্প্রীতির উপস্থাপন করেছে আলহামদুলিল্লাহ পৃথিবীতে এর কোন দৃষ্টান্ত অন্য কোন জাতি উপস্থাপন করতে পারে না এটা শুধুমাত্র আমাদের মুখের কথা নয় এটা আমাদের আজকের একবিংশ শতাব্দী মুসলমানদের এই পতনের যুগে কথা তো কি বলবো আলহামদুলিল্লাহ এরপরেও মুসল মুসলিম জাতির মধ্যে যতটুকু ইসলামের অনুসরণ রয়েছে এতটুকুর এক একবিংশ শতাব্দীর সাম্প্রদায়িক সংস্কৃতি এবং উদারতের দৃষ্টিকোণ থেকে সর্বশ্রেষ্ঠ জাতির নাম হলো মুসলিম জাতি প্রমাণে আমি বলবো আমার আমাদের এ দেশ আমাদের মাতৃভূমি সোনার বাংলাদেশ এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান সৎকার প্রায় নব্বই লাখ মানুষ হলো মুসলমান এদেশে সংখ্যালঘুরা আছে না নাই মাইনরিটি হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে এবং বিভিন্ন উপজাতি আছে বাংলাদেশের সীমান্তের পার্শ্ববর্তী দুই পাশে দুইটি রাষ্ট্র একদিকে বিশাল সাম্রাজ্যবাদী ভারত আরেক একদিকে হলো বাংলা ভারতের সংখ্যাগরিষ্ঠ মানুষ হিন্দু মুসলমান আছে তবে সংখ্যালঘু বাংলায় সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো বৌদ্ধ মুসলমান আছে তবে সংখ্যালঘু ভারত বাংলাদেশ বার্মা তিন দেশের তিন চিত্র ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দু বার্মায় সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম আমি বলব বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তর সাল আজ দুই সালের ডিসেম্বর মাস আর তার পরে আমরা আমাদের বিজয় দিবস পাঁচলিশতম বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করবো বিজয় দিবস ভারতে কি পরিমান সংখ্যালঘু মুসলমানদের রক্ত পাঁচল্লিশ বছরে সরেছে এই বিগত পাঁচল্লিশ বছরে শুধু এক আহমেদাবাদে হত্যা করা হয়েছে সন্তান থেকে শত মুসলমান জুল থেকে নিষ্কৃতি পায়নি সাড়ে চার শত বছরের প্রাচীন মুসলমানদের মিশিয়ে ভয়ান বিপর্যয় তৈরি হয়েছে রাতের অন্ধকারে শত শত মুসলমান তারা হোলি খেলছে ইয়াঙ্গ প্রদেশে মুসলমানদের পাঁচ শত বছরের প্রাচীন আল্লাহর খর মসজিদকে ধুলোয় পিছিয়ে দেওয়া হয়েছে এভাবেই আমি ব্যর্থহীন ভাষায় চ্যালেঞ্জ করে বলতে পারবো বিগত পাঁচল্লিশ বছরে ভারত এবং সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সেই পরিমাণ সংখ্যালঘু মুসলমানদের রক্তে আল্লাহ জামিন হয়েছে সেই পরিমান মুসলমানদের রক্তে নির্যাতন ঘটে নয় প্রশ্ন হল কারণটা কি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে সংখ্যালঘু নির্যাতনের জাতি আল্লাহার মুসলিম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত আল্লাহ কয়েক নম্বর বলেছেন মুসলিম অধ্যুষিত এলাকায় যে সকল সংখ্যালঘু মুসলিমরা বসবাস করবে খবরদার খবরদার তাদের উপর জুলুম করবে না তাদের উপর অন্যায় করবে না নির্যাতন করে আল্লাহর করেন। দুনিয়ার কোন আদালত যদি তার বিচার নাও করতে পারে দুনিয়ার কোন শাসন ব্যবস্থা যদি তাকে বিচারের কাঠ করায় দাঁড় করাতে নাও পারে। আমি স্বয়ং আমার উন্মতের বিরুদ্ধে আল্লাহ বাদী হয়ে বিচার দায়ের করবো এর নাম হলো ইসলামের মানবতা অন্য কোন জাতির কাছ থেকে এমন দিয়ে উদার তার মমতা এটা শুধুমাত্র মুসলমানদের কোন থিওরি নয় যেটা শুধুমাত্র একটা বক্তব্য না এটা শুধুমাত্র আদর্শ বিগত দেড় হাজার বছরে এটাই হলো মুসলমানদের বাস্তব ইতিহাস ছোট্ট যুগ দুটি ইতিহাসের উদ্ধতি দিয়ে আমি আপনাদের সম্মুখে যুগের ইতিহাস খটা একদিন দেখলেন হাজার হাজার লক্ষ মানুষ বিশাল শোভাযাত্রা নিয়ে যাচ্ছে কোথাও মর্তখানে একজন সুন্দরী যুবতী রমণী সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে গভর্নর प्रधान एलिक मानुषीविका निर्वाह है कृषि क्या सेचे पानी दी है पानी भीन नदिया दरिया ना नाराज हो ग नाखस दरिया खुशी करते दरिया के खुशी कर भोग दीब আমরা দরিয়া তখন খুশি হয়ে যাবে আবার আমাদেরকে আগের মতো পানি দিতে থাকবে করলেন। বুঝলাম তোমাদের পানির দরকার পানির ব্যবস্থা করতে যাও কিন্তু আগে প্রশ্নের জবাব দেওয়া তোমরা যে ভাষা তাদের নাই হাজে পরিষ্কার আগে তোমরা কি করেছি সেটার জবাব কাজেই একজন সংখ্যালঘু রমনি হত্যাকাণ্ড বন্ধ করে দিলেন তিনি বলে দিলেন আমরা এমন স্বার্থ করো তার আদর্শ ইসলাম কোনো দিন বাস্তবায়িত করে দিন রক্তপার বন্ধ করে দিলেন মিশরের জনগণ জানতে চাইল তাহলে আমাদের পানির ব্যবস্থা হবে কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করলেন ঘটনার বিবরণ দিয়ে তিনি সব পরিস্থিতি জানালেন হাজর খতাব চলে আসলো गवर्नर अमर, अमर, अमर, अमर तुम्हारे উন্মতে মুসলিম থেকে আমি খলিফার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করলাম ইসলামের নিকট একজন সংখ্যালঘু জীবনের আপনারা হয়ে যাবেন এই মেয়ের বংশ পরিচয় শুনলে এই মেয়েটার বংশ পরিচয় ছিল সে একজন তৃপ্তি মহিলা কৃপ্তিয়া কৃপ্তি মানে হলো সেরাউনের বংশধর দ্বিতীয় সমস্যা হলো তোমাদের মিশরের পানির সমস্যা পানির সংকট সমাধানে আমি নিন্দরিয়ার কাছে চিঠি লিখে দিয়েছি আমার পক্ষ থেকে চিঠি নিয়েছেন মিশরের জনগণ বিদ্রুপের হাসি হাসল পাগলের পাল্লায় বলেছি আমরা আমাদের গভর্নর দেখা যায় এক পাগল গভর্নরদের আগে কোনদিন শুনি নাই মহতারি অদুনিয়ার যুবক মুসলমান ভাইয়েরা নিজেদের আত্মপরিচয় বুঝবার চেষ্টা করো আমি আর তুমি কাদের উত্তর শুনি সমুদ্রের কাছে রাষ্ট্রীয় ফরমান জারি করতেন যারা জমিনের মধ্যে বসে আকাশের বাতাসকে রাষ্ট্রীয় ফরমান জারি করতেন সোনার মদিনায় বসে আফ্রিকার জঙ্গলের হিংস্র পশুদের কাছে তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো। তাহলে আমি হলাম এই পৃথিবীতে খালি ফতুল আমি হলাম তুমি আল্লাহ আল্লাহর প্রতিনিধি আল্লাহর হুকুমে তুমি আবার নতুন করে প্রবাহিত হয়ে যাবে আর যদি তুমি আল্লাহর আল্লাহর হুকুম ছাড়া নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকো তাহলে তোমার জন্য মুসলিমা পক্ষ থেকে বলতে শিখে নিজেদের অবস্থান সামনে পরিষ্কার করবার চেষ্টা করেন আর নিজেদের অতীত ইতিহাস কেকবার আক্রে ধরবার হিম্মত করেন হুমকি দেয় তোর মতো দরিয়ার প্রয়োজন নাই সে কথা আমাদের বলবার সময় এসেছে খোদার জমিনে যে আদর্শ খোদার হুকুম ছাড়া চলবে সে আদর্শের মুসলমানদের প্রয়োজন নাই জমিনে আল্লাহর হুকুম ধরা চলবে সে রাষ্ট্রনীতির প্রয়োজন আমাদের নাই আল্লাহর জমিনে আল্লাহর হুকুমকে বাইপাস করে যে রাজনীতি চলবে সেই রাজনীতির প্রয়োজন আমাদের নাই पक्षा हलो चौत्र मास নদীর বুকে এক ফোটা পানির চিহ্ন নাই মাটি গুলো ফেটে চলতি নদীর উঠতে পারে নাই লাখো মানুষের প্রত্যক্ষ দৃষ্টিকে ইতিহাসের সাক্ষী রেখে ভাঙ্গা জ্বরের মতো স্রোতের পানি বইতে আরম্ভ করে আজও বইল কালও হইল। खोदा प्रवाहित प्रयोजन नो जो मुसलमान पृथ्वी सभ्यता चोटांग कलते खोदारुकुम सारा आल्ला मुसलमान प्रयोजन নতুন তার জীবনকে ইসলাম এভাবে নিরাপত্তা দিয়েছিল এখানে ইতিহাসের পাতার মধ্যে হয়ে লেখা হয় এই কীর্তি যুবক একজন আপনার কাছে আমি বিচার প্রার্থী হয়ে এসেছি কি তোমার বিচার বলেন যে আপনার পক্ষ থেকে মিশর গভর্নর হিসেবে নিযুক্ত করেছেন গভর্নরের সন্তান তার বাবার ক্ষমতার করে আমার উপর অন্যায় করেছে প্রার্থী খলিফা আমার অভয় বাড়ি শোনালেন তোমার অভিযোগ যদি সত্য হয়ে থাকে খেলাফদের শুনানি শাসনের এই আল্লাহর জমিনের মধ্যে হ্যাঁ সংখ্যালঘু যুবক তুমি বিনাস সন্তানকে জিজ্ঞাসা করলেন তোমার বিরুদ্ধে সংখ্যালঘু এক যুবক মাথা নিচু করে অপরাধের দায়ের স্বীকার করে নিল হরিম সঙ্গে নিজের হাতের চাপুকটা সংখ্যালঘু যুবকের হাতে তুলে দিয়ে বললেন সংখ্যালঘু আমার চাবুক দিয়ে তার পিতার উপর ততটাই জোরে আঘাত করো দুনিয়াতে দেখিয়ে দাও ইসলাম দুনিয়াতে সংখ্যালঘুদের উপর করতে আসে নাই শেষ নয় যদি দ্বিতীয়বার আপনার সন্তানদের ব্যাপারে একই বিচার আমার দরবারে দায়ের হয় মনে রাখবেন সেই বাবার ক্ষমতার অপব্যবহার করে তার সন্তান রাষ্ট্রের দুর্বল নাগরিকদের উপর অন্যায় অবিচার করবে এটাকে বলা হয় আইনের শাসন গরিবের উপর আইন প্রয়োগ করবার নাম আইনের শাসন নয় বিরোধী পক্ষকে ঠাঙ্গানোর নাম আইনের শাসন নয় আইনের শাসন হলো যারা যখন ক্ষমতায় থাকে সময় সংসেপ সময় স্বল্প বেশি কথা বলবার সময় নাই বলতেছিলাম এভাবে ইসলাম সংখ্যালঘুদের অধিকার কায়ম করেছিল সে যুগে আলহামদুলিল্লাহ করে চলেছে আমরা ইতিহাসের সাক্ষী উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর যখন উগ্রবাদী হিন্দুরা বাবরি মসজিদকে শহীদ করল সোনার বাংলা থেকে সাইফুল হাদিস অযোধ্যা অভিমুখী মসজিদ নির্মাণের লক্ষ্যে জানুয়ারি যশোরের বাস স্ট্যান্ডে পাঁচ লক্ষাধিক ইমানদার তৌহিনী কাফেলার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত বিশাল ইমানি কাফেলা জন হয়েছিল সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আমরা দেখেছি সিদুর পরিহিত অবস্থায় হিন্দু নারীরা রাস্তার পাশ দিয়ে হেঁটে গেছে আমরা দেখেছি ধুতি পরিহিত অবস্থায় হিন্দু যুবকেরা পুরুষের রাস্তার পাশ দিয়ে হেঁটে গেছে অন্যায় অবিচার্য দূরের কথা ঈদ পাক ছুলে মারাতো দূরের কথা শৈখুল হাফিজের কর্মীরা সেদিন একটি ফুলের টোকাও দেয় কারণের নির্দেশ ছিল পরিষ্কার আমাদের সংগ্রাম উগ্রবাদী ছিল না ভারতের হিন্দুদের অপরাধের কারণে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন করা উদার নীতি সমর্থন করতে পারে না সংখ্যালঘুদের দোকানপট এবং কথা ঠিক না বেটি আজ আমাদের ইতিহাস এটাই ২০১৬ সালের এই নভেম্বর মাসে নাসির নগরে নাসির নগরে সংখ্যালঘুদের নির্যাতনের নাটক সাজানো হয়েছে সেখানে উত্তাল হয়ে উঠেছিল ব্রাহ্মণ বাড়িয়ার জনগণ হাজার হাজার জনগণ রাজপথে বিক্ষুব্ধ প্রতিবাদ জানিয়েছিল সুযোগের সন্ধান নিয়ে কিছু সুযোগ সন্ধানে ইসলাম বিদ্বেষী তার হায় হায় করে উঠলো যে সংখ্যালঘু নির্যাতন সংখ্যালঘু নির্যাতন তারপরের ঘটনা কি ফলের বিড়াল বেরিয়ে আসলো বাংলাদেশের পুলিশের মাননীয় আইজিপি বাংলাদেশের সংবাদ মাধ্যমে স্পষ্ট স্বীকার করলেন প্রমাণিত হয়ে গেছে সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিদিন ইতিহাস তাতে অন্ধকারে একটি কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের উপর সবল দিনের বেলায় ওরাই আবার ওঝা হয়ে রাতের বেলা ঘুম থেকে উঠে ভোরবেলা দেখবেন এলাকায় বৌদ্ধদের উপর আক্রমণ হয়েছে বারবার মুসলমানদের নির্যাতন কে করবার জন্য আড়াল করে দেওয়ার জন্য বাংলাদেশের সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা হতে পারে মুসলমান হুশিয়ার থাকবেন সতর্ক থাকবেন এতক্ষণ পর্যন্ত যা বললাম সংখ্যালঘুদের কথা সংখ্যালঘুদের উপর আমাদের এত দায়িত্ব বলেছেন একটি নেয়। এ দেহের যে কোনো অঙ্গে যদি আঘাত লাগে সে বেদনা শুধু একটি অঙ্গ নয় সে আঘাতের বেদনা গোটা দেহের মধ্যে ছড়িয়ে পড়ে কাজে সারা পৃথিবীর মুসলমানরা যদি এক দেহ হয় তারি করে দিতে পারি আপনি তোমার ইতিহাস তোমাকে আরেকবার স্মরণ করা রাখবে সাইফুল হাবিদ বলতেন সোনার মদিনা থেকে শুধু এই বাংলায় ছয় কিলোমিটার অতিক্রম করে ইসলাম হবে আসে নাই পানার উপর নদীয়ার পানির পানোতের উপর দিয়ে ইসলাম ভারত এই ভারতবর্ষের সিন্ধু প্রদেশের দেবন রাজ্য ছিল দেবল রাজ্যের রাজা ছিল রাজা দাহির দশ রাজা মুসলিম এক গরিবজনকে গ্রেফতার করে লুণ্ঠন করে ও হাজার বিনুফ লজ্জা কর না তুমি সোনার সিংহাসনের উপর ঘুমো লজ্জা লাগে না কে আমাদের কি করে গেল মাথায় রক্তি করলেন সকাল তেলায় প্রভাব হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘোষণা করলেন হিন্দুস্তানের করা হবে সেনাবাহিনী তার মাত্র সতেরো বছর সতেরো বছরের তরুণ যুবকেরা বাংলাদেশের আঠারো বছরের যুবকের অভিভাবকেরা আজ তো আমাদের কাছে সতেরো আর বছরের তরুণ যুবকের অভাব একটু খাও বাবা একটু খাও রাতের বেলায় ঘুম থেকে তুমি তো হতে না পারে ফদরের সময় বলি লেব দিয়ে তুমি ঘুমাও ঘুমের থেকে উঠলে ফদরের সময় তোমার স্বাস্থ্য খারাপ করবে চূর্ণ বিচন্ন করে মুসলিম বনকে মুক্ত করে সাক্ষী দিলেন আমার মা আমাকে দর্শনার স্তর দিন গরমে ধরণ করেছিল যে নিয়োগ আমার মা আমাকে দুবছর দুধ পান করেছিল যে উদ্দেশ্য নিয়ে আমার বাপ মায়ে ফেলে তার বোন কে নির্যাতনের হাত থেকে মুক্ত করতে পেরেছি আমি কথম খেয়ে বলতে পারি আমার জিন্দগির দায়িত্ব খতম হয়ে গেছে কথা এখন আমি মরলেও আমি হাসি উত্তর শ্রীবঙ্গার তরুণ যুবকেরও একবার একটু বিবেকের কান পেতে উত্তর শরীফ ও মোহাম্মদ সন্তানের তোমরা বিভোর আজ আর বোনের ইজত নিয়ে তোমার মায়ের ইজত নিয়ে হায়লারা চিনিমিনি খেলতেছে আমাদের দরবারে কি জবাব দিবে আল্লাহরকে আমরা কি করে রজ্জায় দুধ দেখাবার কোন সুযোগ আমাদের থাকবে না কথা ঠিক না বে ঠিক আমাদের পরিষ্কার পয়গম যে সীমান্ত মানুষকে চেনে না যে সীমান্ত মানুষের বিরুদ্ধে মানুষের পরবরতাকে রুখতে পারে না সেই সীমান্ত আমরা মানতে চাই না সেই সীমান্ত আমরা ভেঙে নির্যাতিত মানবতাকে রক্ষা করবার জন্য যদি জিহাদের বার্ড দেওয়া হয় ওলামা নেতৃত্বে Thank <laughs> you. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতহ সম্মানিত মুসলিম ভাই বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে